আল্লা সুবাহ করছেন হিজরত করার মাধ্যমে আল্লাহ সুবাহ মুজাহিদদের মোমিনদেরকে জ্ঞান খুলে দেন দুনিয়া বোঝার শক্তি দেন এবং একটা মিজান দেন তার কাছে হক এবং বাতিল নির্ণয় করার জন্য এই এবং শান্তি আপনি কখনো এই শহর থেকে বুঝতে পারবেন না আপনি পারবেন না আল্লাহ কাছাকাছি হওয়া বহুত কষ্টকর কারণ আপনি যে সমাজের মধ্যে বসবাস করছেন সেই সমাজের এমনই অবস্থা যে সমাজ আপনাকে কোরআন কে পড়া এটা বোঝা হাদিস কে পড়া আর এটা বোঝা এই সমাজের মধ্যে বসে উপলব্ধি করা সম্ভব না এই দুনিয়া এটা প্রতিযোগিতা করে দিচ্ছে কুফার রাইহুদি এবং নাসারা আপনি কিভাবে এটাকে বুঝতে পারবেন যেসব ভাইরে হিজত করছেন এবং যুদ্ধের ময়দানে আছেন জিহাদ করছেন তারা অনুভব করতে দেখবেন না বেপরদা মহিলা আপনি রাস্তার মধ্যে দেখবেন না ফায়াসা সাইনবোর্ড সবাই প্রত্যেকটা মুহূর্তে তাদের টাইম নিয়ে ব্যস্ত কেউ সালাত পড়ছে নফল করছেন কেউ জেহাদে মার্কাজে বসে হিজমত করছেন খানা পাকাচ্ছেন কেউ যুদ্ধের ময়দানে যাচ্ছেন আমেরিকাদেরকে মারছে কোরআন করছে কে তাহা আপনি অনুভব করতে পারবেন না যে আপনার অন্তরের মধ্যে শকুন যে আসবে আপনি অনুভব করতে পারবেন না সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করলে এই সমাজের মধ্যে বসে বুঝতে পারবেন না আমাদের পদ সামনে পদ দুটো এখন হয় আমরা আমাদের সমাজের মধ্যে ইসলামকে দিন কাইম করব নয়তোবা আমাদের সমাজ থেকে হিজুত করা আমাদের মাকসাচ হচ্ছে দুনিয়াতে উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে আল্লাহকে সুবাহান খুশি করে মৃত্যুবরণ করা আমাদেরকে দাঁড়াতে হবে আমাদেরকে উঠতে হবে আল্লাহ সুবাহানো দিনকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজের মধ্যে আসুন ঐক্যবদ্ধ হয়ে আজকে আল্লাহ সুবাহতাল্লা দিন নিজের মধ্যে এবং সমাজের মধ্যে এবং সমাজের মানুষ সে মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আপনারা এগুয়ে আসেন আল্লাহ সুবাহতোলা সাহায্য করবে আর আল্লাহ সুবাহতোলা সাহায্য করলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে আটকেই রাখতে পারবে না